আবদুল্লাহ হ্রদিল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম একদক কিছু জিনিস বন্টন করেন তখন এক ব্যক্তি বলল এ এমন ধরনের বন্টন যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়নি অতপর আমি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট আসলাম এবং তাকে বিষয়টি জানালাম তিনি খুব অসন্তুষ্ট হলেন এমন কি তার চেহারায় আমি অসন্তুষ্টির ভাব লক্ষ্য করলাম অতপর তিনি বললেন আল্লাহ মুসাল্লাহ সালাম এর প্রতি রহম করুন তাকে এর চেয়ে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছিল তবুও তিনি ধৈর্য অবলম্বন করেছিলেন